নদীর ঢেউের সুরে সুরে দিলাম সুর মিশিয়ে নদীর ঢেউের সুরে সুরে দিলাম সুর মিশিয়ে যদি কেউ উঠ বিসুরের নাই আয় সকলে ছুটে আয় যদি কেউ উঠ বিসুরের নাই আয় সকলে ছুটে আয় আউি নাই আহানে রাঙী নাই নাই নাই, নাই, এক সাগর রক্ত আর অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এদেশ তো এমনই এক অনন্য দেশ যে দেশের সন্তানেরা ভাষার জন্য জীবন দিয়েছে যে দেশের মাটির ধন্য হয়েছে লাখো অলিয়া উলিয়ার পদভারে এদেশ তো লাল সবুজে ঘেরা এক রূপনগরী এদেশের মানুষের অন্তর্জুড়ে রয়েছে ধর্মীয় অনুভূতি ও স্রষ্টার প্রতি পূর্ণ আনুগত্য এদেশের রূপের ঝলকে তৃপ্ত হয় মানুষের আত্মা তাই তো এদেশকে আমরা ভালোবাসি আমাদের হৃদয় দিয়ে আমাদের হৃদয়ে জুড়ে রয়েছে এই জন্মভূমির প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও পরম মমতা দেশকে ভালোবেসে দেশের প্রতি শ্রদ্ধা রেখে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আহ্বান শিল্পী গোষ্ঠীর এবারের আয়োজন হৃদয়ে জন্মভূমি হৃদয়ে শুনুন আহ্বানের শিল্পীদের কণ্ঠে हृदय जन्मभूमि हृदय जन्मभूमि हृदय जन्मभूमि